ইব্র আব্বাস রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন উমুল ফাজল রদাল আনহু তাকে ওয়ালমুরসাল্লা তিয়রফা সুরাটি তিলয় করতে শুনে বললেন বেটা তুমি এ সুরা তিলয়ত করে আমাকে স্মরণ করিয়ে দিলে আল্লাহর রসুল সাল্লু আলিয়া সাল্লামকে মাগরিবের সালাতে এ সুরাটি পড়তে শেষবারের মতো শুনেছিলাম